আবু কাতাদা রৌদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন এক রাতে আমরা আল্লাহর রাসুল সাল্লু আলাইস্লামের সঙ্গে ছিলাম যাত্রী দলের কেউ কেউ বললেন হে আল্লাহ রসুল রাতের এশেষ শেষ প্রহরে আমাদের নিয়ে যদি একটু বিশ্রাম নিতেন রসুল্লাহ সালু আলাইসাল্লাম বললেন আমার ভয় হচ্ছে সালাতের সময়ও তোমরা ঘুমিয়ে থাকবে বিলাল রওদিয়তাল্লাহ আনহু বললেন আমি আপনাদের জাগিয়ে দেব কাজেই সবাই শুয়ে পড়লেন এদিকে বিলাল রাজিরতাল্লাহ আনহু তার হাওদার গায়ে একটু হেলান দিয়ে বসলেন এতে তার দু মুদে আসল ফলে তিনি ঘুমিয়ে পড়লেন সূর্য কেবল উঠতে শুরু করেছে এমন সময় আল্লাহ রসুল সাল্লাম জাগ্রত হলেন এবং বিলাল রদিরাতাল্লাহ আনহুকে ডেকে বললেন হে বিলাল তোমার কথা গেল কোথায় বিলাল রাজিরাতাল্লাহ আনহু বললেন আমার এত অধিক ঘুম আর কখনো পায়নি আল্লাহ রসুল সাল্লু আল্লাম বললেন আল্লাহ তালা যখন ইচ্ছা করেছেন তখন তোমাদের রুহ কবজ করে নিয়েছেন আবার যখন ইচ্ছা করেছেন তখন তা তোমাদের ফিরিয়ে দিয়েছেন হে বিলাল উঠেও লোকদের জন্য সালাতের আজান দাও অতঃপর তিনি উজু করলেন এবং সূর্য যখন উপরে উঠল এবং উজ্জ্বল হলো তখন তিনি দাঁড়ালেন এবং সালাত আদায় করলেন